নামে শুরু করছি আসসালামুকুমতলি الرحمن রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রমিন الصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه اجمعین ومن تبعهم بإحسان الا يوم الدين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبيه ریضة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا فرغ من قراءة امی القرآن رفع صوته وقال آمین رفع صوته وقال آمین رفع صوته والحاكم والصحاب সম্মানিত ব্রাদার আল্লাহ পাক রবুল্লা আলমেনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের উপর পাঁচক সালাত ফরজ করেছেন যারা এই পাঁচত্ব নামাজ নবী করিম সাল্লা তালিকায় পড়ে তাদের নামাজ কবুল হয় এবং তারাই ভাগ্যবান আল্লাহ পাককে আমাদের দিন প্রথমে পাঁচত্ব সালাত পড়েছেন কিনা এবং সুন্দর করে পড়েছেন কিনা নবী করিম ইসাল্লামের তালিকায় পড়েছেন কিনা নাকি আপনার খেয়াল খুশি পড়েছেন আল্লাহি আমাদের প্রথম প্রশ্ন করবেন এই পাঁচ অপ্ত সালাত নামাজ সম্পর্কে আমাদের বিষয়বস্তু হচ্ছে নামাজের নিয়ম পদ্ধতি যে নবী করিম সাল্লাহামের সালাদ কেমন ছিল এই মর্মে বলবুল মারাম থেকে ধারাবাহিক হাদিসগুলির আমরা ব্যাখ্যা করছি বেশ কিছুদিন থেকে আজকে বিষয়বস্তু শুরু হবে আমেন থেকে আমিন বলা এমামের এবং মোখতাদির সুরাফা দেওয়ার পরে এই মর্মে লেখক একটি হাদিস নিয়ে এ ছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে বলছেন লেখক রহমতুল্লাহ আলী যে আবু হরে রানহরিতাম যখন কোরআন অর্থাৎ সুরা কোরআ এর মূল সুরা কোরআনের মা বা কোরআল সুরা সুরাই ফাতে পাঠ থেকে ফারেগ হইতেন মানে কোরআনের যে রয়েছে সুরা ফাতেহা পাঠ যখন শেষ সুরা ফাতেহা পাঠ শেষ হলে নবী কীম সাল্লাম কি করতেন রাফা সৌ তাহু বলতেন কি বলতেন কাল আমিন আমিন বলতেন উচ্চ স্বরে আমিন বলতেন আওয়াজ উঁচা করে ওকাল আমিন আমিন বলতেন তাহলে এই হাদিস স্পষ্ট করে নামাজের এমামত করতেন আর সুরা ফাতেহ শেষ হলে ওালদিন বলার পরে আমিন বলতেন উচ্চ স্বরে এমামের উচ্চ স্বরে আমিন বলা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রাহু দ্বারা পুতনী হাদিস টি ইমাম দ্বারা পুতনী म तरगुली हादी मुस्तद्रक अल मुस्तर कित हादीस संकलन कर सम्पर्ण विश्वास रखें যে এই হাদিসগুলি সবগুলি এমাম বুখারি এবং মুসলিমের শর্তে অথবা তাদের দুই এক শর্ত মোতাবেক আর সেই শর্ত মোতাবেক হওয়া সত্ত্বেও যেহেতু বোখারি মুসলিম আসেনি সেগুলি আমি সংকলন করলাম এই জন্য এই কিতাবের নাম হচ্ছে আলমোস্তাদ রাক মানে যা ছুটে গেছে এমাম বুখারি থেকে এবং মুসলিম থেকে অথচ তাদের শর্ত মাফিক ছিল সেগুলিকে আমি সংকলন করেছি তো এ হাদিস कमर पक्षारा शब्दीम कर् अर्थ हम क्रियाल कि बहु वचन नाहर किताब शब्दी हम नाउन अर्थ हम क्रिया आसल क्यों अर्थ हस्ताजीव মানে কবুল করো আল্লাহ মস্তজিব হে আল্লাহ কবুল করো এটা হচ্ছে আমিনের অর্থ তো আমিন তাহলে দোয়া আমিন হচ্ছে দোয়া সুরাফা তেহা যেহেতু দোয়া আর দুয়ার সমাপ্তিতে আল্লাহ কবুল করো এ কথা বলা সন্নত সেই জন্য সুরাফা তেহার শেষে আমিন বলা সন্ন্যত এ আমিন বলা সন্ন্যত আর বলা বলত বরং যেকোনো সময় যে কোনো দোয়া শুনলে আমিন বলা শোন আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো আল্লাহ আমাদের হেফাজত করো কি বলবেন আল্লাহ কবুল কর এই ছিল একটি আর তারপরে আরেকটি হাদিস লেখক বা সংকলক সংক্ষেপ করে দিয়েছেন বলে আবি দাউ দা ও হাদিস মিন হুজরিন আর আবু দাউদে আছে মানে সোনান আবু দাউদে ও তির মিজি এমাম তির মিজির জামে তির মিজি বা সোনান তির মিজি দুটোই নাম বলা হয় এই কিতাবের ইমাম তেল মিজির যে সংকলনকৃত তার মতই মানে আগের হাদিসটার অনুরূপ নাহবহু মানে তার মতো মানে তাতে আছে কি যে উচ্চ স্বরের আমিন বললেন রাফাসও তহ আর এই হাদিসটা আছে জাহারা। আমিনটা জহিরি করে বললেন মনে মনে নেই হাদিসটি হচ্ছে তল তার একটি কিতাব তাতে লিখেছেন এ হাদিসটি তির আবু দারাকুতী নেহেবানিকে এমাম দারাকুতী রহমতুল্লাহ আলাই সহি বলেছেন हादी मोस्तारक हाकेमे बिता है एमाम बा एक सोन हाकि बड़ हादी एहि जहिव सब रकम हादिस आ আবুহ রাজি আল্লাহ আমিন বললেন নামাজু ফাইয়ার তাজিদ প্রথম কাতারের লোক তাঁর আমিন শুনতে প্রথম কাতার মুসল্লিদার আর মসজিদ বেজে উঠত এর তা আজ পাকা মসজিদ পাকা ঘরে বেশি বেজে উঠে কথা কিন্তু কাঁচা ঘরেও চারিদিকে একদিকে আওয়াজ আরেক একদিকের সাথে লাগলে একটা আওয়াজ হয় আগে দুটো বললাম এই সম্পর্কে তো এ হাদিসগুলিতে এমামের কথা রয়েছে শুধু এতটুকু শুধু বিষয় কারণ হক কথা আমাদেরকে স্পষ্ট ভাবে জানতে হবে যে এই এমামের কথা রয়েছে এমাম জোরে বললেন মুখতিরা জোরে বললেন না আসতে বললেন এই বিষয়টি নেই বুখারিম আরো হাদিস রয়েছে আমিনা থেকে বর্ণিত বুখারি মুসলিমের হাদিস আন্না রসুল আল্লাহাম কাল রসুল্লা বলেছেন যখন এমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো যখন এমাম আমিন বলল। তাহলে এমামের আমিন শুনবেন তাহলে তো ঠিক না তখন তোমার আমিন বলো তাহলে মুক্তা দিদির কে বলা হলো আমিন বলো এটা জেহরি নামাজে উচ্চ স্বরে কে সিঁড়ি নামাজ সিরি নামাজে তো বুঝতে পারবেন না যে কখন ফাতেহা শেষ হইলো এমন সাহেবের তাই না তাহলে জোহরি বা আসরি অথবা মাগরে তৃতীয় আকাতে এসার তৃতীয় চতুর্থ রেখাতে তো বুঝতে পারছেন না যে ইমামের আমিন কখন অল্প দলের কখন শেষ হইলো সুরাফা কখন শেষ হলো তাহলে জোরে সুরা পাঠ করা হচ্ছে আর এম আর এমাম বলে তখন তোমরাও আমিন বলো আমিনের ফজিরত শুনে এতে রয়েছে ওয়াফা কেন না যার আমিন ফেরস্তার আমিনের অনুকূলে হবে আর তোমরা এমামের আমিন ফেরেস্তার আমিন আর তোমাদের আমিন ফেরেস্তার আমিনের অনুকূলে হইল মানে একই সময়ে হইল সময়ের দিকে অনুকূলে হওয়া মানে মানে অনুকূলে হওয়া বাংলায় তামিনাল মালায় ফের মালাইকার আমিনের অনুকলে হবে সময়ের দিক একই সাথে নাই এই দিকে আমিন বলা শেষ হয়ে গেছে বলছেন না এরকম না সাথে বলতে চেষ্টা করতে হবে যদি এইভাবে আমিন বলেন এক আওয়াজে একসাথে গো ফের আলহ মা তাতিন তাহলে যেই ব্যক্তি আমিন বলবে তার অতীতের গোনা गप्त आगे सप्ताह नामी हम प्रकार तईनामें नामी नाम समय जमात पाय বা লোকজন সকলকে আমিন বলতে হবে এখন এই আমিন্নথ সন্নাথ সন্ন্যাত মুস্তাহাব সন্ন্যথ উত্তম বললে নাকি হবে আর যদি কেউ না বলে কখন ছুটে যায় তাহলে গোনাগার হবে না কিন্তু নবী কারিব সাই্লাম সোনাথ ইচ্ছা করে ছাড়বে না হ্যাঁ গোড়ামি করে ছাড়বে না এমন কোন বাধা যেন না থাকে নবীর আদর্শ পালন করতে যদিও ফরজ নয় এক সিন মানুষ জিজ্ঞাসা করে যে শেখ এটা সন্নাথ না অজেব যদি অজেব বলেন তবশ্য পালন করে সোননাথ মানে ছেড়ে দাও নাকি সোননাথ মানে কখন ছেড়ে দাও সোননাথ মানে পালন করতে হবে পালন না করলে কাবিরা কোনো নয় হবে না আপনাকে গোনাগার বলছেন কিন্তু সেটা যাইজ না বাধা যদি আপনার হুজুর আলেম হয় তাহলে যাইজ না কেন বাধা হবে আপনার যেখানে জেনে ফেলেছেন যেটা নবীর সোমনাথ হ্যাঁ যদি না জানতেন তাহলে মাজু জানতেন না তাহলে অলমায় কিরণদের ঐক্যম যে আমিন বলতে হবে জোরে না আসতো এটা পরেলাফ আছে সেখানে কিন্তু আমিন বলতে হবে এতে সবাই একমত হ্যাঁ আমিন বলতে হবে আমিন আর জায়জ নাই জায়জ মানে শুধু জায়জ নেই গোনা নাই ঠিক না গরুগস্তায়জ নেই কেউ রো কাজ না কোনো কাজ না সন্নত মুস্তাহ এখন ইত বিরোধ রয়েছে বলবেন না আসতে বলব হানাফিরা আর মালিকিরা এরা আসতে বলা কি আর হানা বেলা আর মহাদিস রাম আহ তারা বলে জোরে বলে সন্ন্যত আর জোরে হাদিস গুলি শুনলেন জোরে বলবেন কোন না জেহ নামাজ জোরে তেলামাজ হইলো তখন যখন মনে মনে আমিন বলবেন ওখানে আমিন বলা শোন না কিন্তু আমিন মনে মনে বলবেন কারণ আপনার দোয়াই মনে মনে হয়েছে এছাড়া ইমাম বুখারি রহমতুল্লা বুখারি বাংলায় অনুবাদ আপনাদের অনেকের কাছে আছে যদি নামাজের অধ্যায় থাকে তিনি কিছু আসার মানে সাহাবাহিকের আমলে সাহাবি প্রিন রাজধানী ছিল এবং বানার জুল অত্যাচারের যুগে তিনি তাদের জুল অত্যাচার অপছন্দ করে তিনি খেলাফত কয়েম করেছিলেন আর অধিকাংশ সাহাবাইকার আমরা আবদুল্লাবিন জুব কে সমর্থন দিয়েছিলেন কারণ এইদিকে ছিল জালেম বানু ওইয়ারা পরেই শুরু হয়ে গেছিল তাদের মধ্যে ছিলেন তার যুগে ছিল না কিন্তু তারপরের যুগে জুল আর স্বজন প্রীতি আর শোষণ ইত্যাদি শুরু হয়েছিল ১৩২ পর্যন্ত এই চলেছিল তারপরে আর এক খেলাফত আসলে আব্বাসি বংশের খেলাফত তারা ছিল বড় ভোগ বিলাসী তারাও জালেন ছিল সবচাইতে ভালো ছিলেন এর জন্য সাহাবাই কেনরা নেইনরা তারা সকলে সমর্থন দিয়েছিলেন আবদুল্লা বিনজুবাইর খেলাফতকে যাই হোক জালেমরা তাকে শহীদ করেছিল আল্লাহর ঘরের কাছে আবার কাছে এই আবদুল্লাহ বিনজুব রিয়া তালান করতেন তখনকার যুগে খালিফারাই মামত করতেন তখনকার যুগে ছিল না ইসলামিক শিক্ষা আর দুনিয়ার শিক্ষা আলাদা ছিল না যেটা আজকে হয়েছে মুসলিম আলহামদুলিল্লাহ সৌদি আরবে শুধু দুনিয়া শিখেন আর দিন শিখেন যার নাম মাদ্রাসা ওর নাম স্কুল তাই না কিন্তু বাংলাদেশে পাকিস্তানে আর অন্য মুসলিম দেশে দিন শিখর মানে তুই মসজিদের শিখর আর না হলে ওই যেগুলো কমি মাদ্রাসাগুলোতে শিখো হ্যাঁ আর যদি দুনিয়া শিখো তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি ওখানে ইসলাম সম্পর্কে জিরো কিছু শিখতে পারবেন এটা ইসলাম না এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ধর্মকে উপেক্ষা করা যা একজন মুসলিমের জন্য হারান দিন দুনিয়া যতদিন পর্যন্ত একসাথে ছিল যিনি দেশের খলিফা তিনি মসজিদের মসজিদের খলিফা ততদিন পর্যন্ত মুসলিম জাতি নেতৃত্বে ছিল সম্মানিত ছিল আর যখন তারা দিন দুনিয়াকে ভাগ করে দিয়েছে আলাদা আর মসজিদের আলাদা তখন আল্লাহাক বলছিলাম যে ইমাম বোখাই রহমতুল্লাহ বলছেন যে আমিন বলতেন আমিন বলতেন এমন ভাবে আমিন বলতেন যে মসজিদে হারাম বেজ मस्जिद बोल बोल जो दियो पड़ा हमें शुद्ध एक दुआ मने मन बोला आय साधारण आयत के फिट कर सही हादी थे আর আস্তে আস্তে মনে মনে সুতরাং আমি না আমরা আসতে বলবো নবীর হাদিস বলি তো নবীশালাম আয়াত বুঝতেন না সাহাবাইকার আমরা আয়াত তাদের সামনে নজরে ছিল না বুঝতে পারছেন তাহলে আয়াত হাদিস সমন্বয় করতে হবে আসল হচ্ছে দুয়ার ক্ষেত্রে দোয়া চিৎকার করে জোরে না বলে আস্তে আস্তে পারেন পাশের লোকের ডিস্টার্ব না হয়ছেন কিন্তু যেখানে নবী করিমস্লাম সাহাবাইকার তাদের আমল দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে সুরা হাতে যখন জোরে পড়া হইলো তখন জোরে আমিন বলল তখন সেটা হলো খাস বিষয় सम्पर् संक्षिप्त कथा मुख्तर सम्पर्क बस कि हादिस रही हदीस गुलयीफ ना हासान ये सम्पर्म आ সেগুলি হাদির সম্পর্কে আমাদের বিস্তারিত জানা প্রয়োজন নেই এতটুকু যথেষ্ট যে আমিন জোরে বলেছেন নবীবাইকে আমরা আর এমামকে অনুসরণ করবে সুতরাং তারাও জোরে আমিন বলবে এটা হচ্ছে জেহরি কেরাতে সন্ন্যত আল্লাম আলমারি রহমতলার ফতুয়া এখানে ভিন্ন দুটো দলের কথা বললাম এক দল আসতে আমিন বলতে বলছে আর একদল জোরে বলা সন্ন্যত বলছে আর মানে আসুন আলবুল্লাহ তার ইসতেহাত মাঝামাঝি তিনি বলছেন যে এমাম তো জোরে বলবে আর মোকাদিরা আসতে বলবে কারণ তার কাছে মক্তাদিদের সম্পর্কে হাদিস স্পষ্ট নেই কিন্তু এই মতের সাথে অন্য অন্যান্য তেমন কেউ নেই এমনকি আলহিসার অন্যাদিস নাও নেই সেই জন্য সেই হাদিস ওটা আমল করে আপনারা আমিন জোরে বলবেন এটাই সন্দান তবে এই বাড়াবাড়ি করা প্রয়োজন নেই নতুন জায়গায় গিয়েছেন যেখানে দেখছেন অনেক রোগ আছে শুধু আমিন আসতে বলার রোগ নেই আসতে বলার নামে আমিন অনেকে বলে না এটা লক্ষ্য করেছেন আমিন অন্যরা জোরে বলে আমরা জোরে বলবো না করতে গিয়ে বলেই না আমি এই রোগ আছে আরে আস্তে বললেও তো আশেপাশের লোক একটু ফিস ফাঁস কিনে শুনবে ফুসফাস টাও শোনা যাবে না আমি। এতটুকু শোনা যাবে না ওটাও শোনা যায় না তাহলে কি বাড়াবাড়িটা হয়েছে যে আমিন বলছেন না আস্তে করতে গিয়ে আমিন বলে আর একটি হাদিস রয়েছে তোমাদের হিংসা করে না মা হাসাদাত আলা আমিন যত হিংসা করে তোমাদের আমিনের উপর ইহুদিরা যদি আমিন সুলে মুসলিমদের কাছে তো তাদের গায়ের জ্বালা হয়ে যায় হিংসা হয়ে যায় মানে গায়ের জ্বালা হয়ে যায় বরদস্ত করতে পারে না এটা নবী ক্যান্লাম লেগে রহস্য হচ্ছে সুরা দোয়া তাই না আর আমিনটা বলছেন ফাতিহার শেষে আর সুরাফ আসনে দোয়া করা হয়েছে আর তাতে বলা হয়েছে মকদুব আলিহিম মকদুব আলিহিম কারা এর তফসির হচ্ছে ইয়াহুদিয়া दल लीन कारा पथभ्रष्ट कारा खाना पथभ्रष्ट अज्ञतार कारण पथभ्रष्ट हो ख्रीटाना और जान बेआमल हो अमान्य कर अस्वीकार कर नबी के नबीर दावत इला गो इहदेना मुस्तिम सहज शो, सरल पद देखाओ सोजा पद देखाओं जाना पथ ममिन मुस्लिम पथ नबी रसुलर पथ थ्रष्टर पथे नई दिखे ग्रप्तीरा हम पथभ्रष्ट गुमरा ख्रीटाना तरफ पथेना सोजा पथेमी कार्य थी भलसा क्रिसमासिक ना, ना? ना? ना? कारण कररा चायता जीवन प्रत्येक क्षेत्र आल्ला दिन जरा शत्रु बीजा तर बिधिता कर दिवस हराम এই জন্য কোন দিবস উৎসব করা ঈদ উল ফর ঈদ উল আজহা ছাড়া অন্য কোন দিবস পালন করা জ্বালা হয় বড় হিংসায় জ্বলে উঠে এই আপনি একজন মুসলিম হয়েও যদি আপনার মসজিদে আমিন কেউ যদি বলার গায়ের জালা হয়ে যায় তাহলে ইহুদি চরিত্র হইল না আল্লাহ যেন বোঝার দান করে আর ইসলাহ করা তৌফিক দান করেন পরে গা হাদিসের দিকে ফিরার জন্য আল্লাহ তৌফিক দান করেন তবে যারা আমিন জোরে বলার কথা জানলেন যে এটা সহি আগে যে এটাই সহি যেখানে দেখবেন যে এর চাইতে বড় বড় রোগ আছে আমিন বলছে না বা আসতে বলছে এটা একটা সন্ন্যত খেলাফ কাজ মুস্তাহাব কাজ এটা ভালো কাজ ছাড়লো না এর চাইতে বড় রোগ আছে মিলাদের বিদাত হ্যাঁ কেয়ামের বেদাত কবর মাজার পূজার বেদাত पीड़ा हलवा ने बड़ बड़ रोग गुगी जो डाक्टर शारीरिक दिक्कत रुगी तरह चिकित्सा डाक्टर जमन कौशल रोग एक साथी रोग सम्भव न चिकित्सा दस दिन खान एक तो खान, तो तो रोग बाकी रोग गाय दावतम अवलम्बन करोगे छोटो मसला उठिए दिए अपनार बड़ो रोग गुल साल ना दूस सालाम झामा तेसे ग অথচ এটা এমন কোন ব্যাপারই ছিল না আমিন জোরে না আসতে এই সন্নতের মাসলায় ফেসে গেলেন অথচ আল্লাহ কোথায় আল্লাহ জানে না আল্লাহ সম্পর্কে ভুল জানা যা আল্লাহাকবুল আলমিনের শেফা গোনা বলে অস্বীকার করে আল্লাহর হাত নেই আল্লাহর পা নে আল্লাহর চোখ নেই আল্লাহ কিছুই নেই ঘোরা তার সবই আছে আল্লাহর কিছুই নেই অথচ আল্লাহ করে বলছে গায়ের জ্বালা হয় আর যারা সন্ন্যত মোতাবেক নামাজ পড়ে তাদের এই দুটো কাজে আমিন জোরে বলা রফানকার রহুল্লা দান করলে তাদের গায়ের জ্বালা শুরু হয়ে যায় আর আমিন জোরে বললে গায়ের জ্বালা শুরু হয়ে যায় क्षान रेखे कैंसिल ना चेष्टाइकाल ना कम पक्षे ठीक करते शाह महदेश देहल रहा तरीका मोगलिका छोड़ना दिल्ली अखंड भारत राजनीतिक अवलम्बन करेंफिलेरे इन्साफ तरक स्पष्ट कर रफिले दिन कराटी भलो अम जोरे बलाटाई सन्नाथ इत्यादि इत्यादि लिखिए गेस मानुष के जान दिए गे जी केम पे जो अमल करते मनसुख रोहित नाई तथ्य दें तक दस जन बीस तैयारी मस्जिद ना बोले दस बीस रफुल जोर बला शुरू कर যারা সন্নতের খেলাফ নামাজ পড়ে কমপক্ষে আপনাদের সম্পর্কে কোন রকমের অসহ করতে পারবে না যে মসজিদে বের করো এরা যারা মসজিদে না আসে এই সাহস হয়তো করবে না কিন্তু একজন দুইজন না এসব কথা বলে দিব একটি সন্ন্যতের জন্য এমন শত্রু আপনার হয়ে যাবে হিন্দুরও শত্রু না বেনামাজিরও শত্রু বেনামাজি বাইরে বসে আছে কিচ্ছু বলবে না কিন্তু রফল এদ করেছে মসজিদে বেরিয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে না আমাদের দেশে হেকমতের সাথে কাজ করবেন বেশ কিছু সন্ন্যতকে স্থগিত রাখা যেতে পারে এর মানে এই না যে আমি সন্ন্যত অস্বীকার অস্বীকার করি না সন্ন্যতকে ভালোবাসেন কিন্তু আমি সেই আহ সময় সুযোগে পালন করব এখন পারছি এর চাইতে বড় বড় রোগ জাতির আছে সেই রোগ ছাড়াই হবে অন্ধত্ব আছে অজ্ঞতা আছে গোড়ামি আছে সেগুলিকে সারাইতে হবে নবী কারিম সাল্লাহ আলিয়াসাল্লামের আদর্শ মানা যে ফরজ এটাই জানে না তরিকা মানা ফরজ এটা জানে মজাহ মানা ফরজ এটা ভূ তথ্য জানে কিন্তু নবীর আদর্শ মানা নবীর হাদিস মানা ফরজ এ কথাই জানেন তাহলে ওই মৌলিক বিষয়গুলি জানান তার ছাত্ররা জিজ্ঞেস করলেন যে আপনার কথা সাহাবাই কেরামের কথার বিরোধী হয় তো আমরা করবো কি বলেছিলেন সাহাবা। আমার কথা শাহবাই কেরামের কথার সামনে ছেড়ে দিও তার আগে ওরা জিজ্ঞেস করছে রসুলের কথা যদি আপনার কথার বিরোধী হয় আমার কথা কি রসুলের কথার সামনে যদি আমার কথা রসুলের কথার বিরোধী হয় তাহলে এক জায়গায় তিনি বলেছেন ছেড়ে দিও আর এক জায়গায় বলেছেন দেওয়ালের ওই পাশে ছুড়ে দিল তাহলে আইমাই কেরাম তারা কোরআন সোনার অনুসারী ছিল ইমাম আবু হানি সাফে মালিক আহমদ রাহমতুল্লাহ আলী হাজমাইন भक्तरा तरिका के तरिका अबव्याख्या तरह नामे निजे मजहब करजहब करा सको इजतेह कर दी कथागुली कुरान हादीस खिलाफ हिंदी छिड़े जावाज तुम्हारे এই মর্মে যদি বাংলা ভাষায় জানতে হয় তো আল্লাহ আলী রসুল এই বইটি বাংলা অনুবাদ আছে বাংলাদেশে তার ভূমিকাতে বিস্তারিত আলবাহ নাম শুনলে অনেকের গায়ে হয়ে যায় দিদা কিন্তু শাহুল ইহ মহদেস দেহলুবীর নাম বলে গায়ে হয় না কারণ তাঁদেরও বাড়ানোর কথাগুলিকে কোরআন হাদিসের সামনে যদি বিরোধী দেখো তাহলে ছড়িয়ে ফেলে বলেছ অন্ধ অনুকরণ কঠোরভাবে তার নিষেধ করেছে। যাই হোক ফিরে আসে আমাদের হাদিসের দিকে আর একটি বিষয় এখানে সাহাবী আব্দুল্লাহ ইবনে আবি আউফা থেকে বর্ণিত হাদিস وان عبد الله بن أبي اوفر رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال انني لا استطيع ان اخذ من القران شيئا فعلمني ما يجزيني منه فقال قل سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحديث رواه احمد وابو داود والنسائي وابن ماجه بن وترقطني والحاكم আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আমি কোরআনের কোনো কিছুই মুখস্ত করতে পারছেন কোরআনে মুখস্ত করতে পারছেন না হয়তো তার স্মৃতি শক্তি নেই এটাও হতে পারে আবার হতে পারে যে এই নতুন নতুন মুসলমান হয়েছে এখন আমার কিছু মুখস্থ নেই এটা বুঝতে চেয়েছেন এমন নয় যে এক সপ্তাহ ধরে যদি সুরাফা চেষ্টা করিতে হবে না এমন হয়তো মানুষ পাওয়াই মুশকিল কিন্তু এই যে মুসলমান হয়েছে এখন ইসলাম গ্রহণ করেছে আমি কিছুই জানি না কোরআনে কারিম কিছু মুখস্থ নেই মায়ুজ যে উনি মেনহ সুতরাং আমাকে এমন কিছু শিখিয়ে দেন যা কোরআনে করিমের বিকল্প হিসাবে আমার জন্য যথেষ্ট হয় কোরআন ক্যারিমের যে সুরার তেলাওত করতে হয় সুরা ফাতিহা এবং তার সাথে কিছু আয়াত বা সুরা মিলানো এর বিকল্প হিসাবে আমার জন্য যেটা যথেষ্ট হয় কাজ চলা হয় এমন কিছু বলে দেন সুবাহ নতুন মুসলিম তারপরে বুঝতে পারছেন যে নামাজ ছাড়া কোনো উপায় নেই সুরা ফাতেহা মুখস্থ থাকা না থাক সুরা ইফলাস মুখস্থ থাকা না থাক আমাকে নামাজ পড়তে হবে আর আজকালকার মুসলিম হ্যাঁ যদি কিছু মুখস্থ না থাকে তো বড় একটা বাহানা পেয়ে গেল কিন্তু তো জানি না মুখস্তিতে নাই কি নামাজ পড়বো বাপ মা বাপ মার সব সবকিছু দিল চাপি দুনিয়া সবই শিখতে পারলো কফিলের কাছে বেতন নেওয়ার জন্য খামস মিয়া শিখে গেল যে খামস মিয়া বাকি হ্যাঁ একটা অক্ষর জানতো না খামস মানে কি আর মিয়া মানে কিছুই জানতো না আর দুটো যে একসাথে জয়েন্ট হয়েছে যে পাঁচশো হয়েছে তাও বুঝেন কিন্তু এখানে পেটের গরজে সব শিখে গেল আর সুরা হাতে হা শেখার তাও শিখলো না আর তার দরদ শেখার তাও শিখলো না আল্লাফ করবেন কখনো মাফ করবেন কি আপনি আছে তাও মুখস্ত আল্লাহ খাতা মুখস্থ আছে এটা যাই নামাজের দোয়া নাই এটা তাহিমার পরে আবার বলছে কারণ অনেক নতুন ভাইরা হইতে বিশ্বাস আলোচনা আকবর বলো বল্য বললেন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর ওলাহিল এতটা যদি পুরো মুখস্থ না থাকে জন্মসূত্রে মুসলিম যা জানে তাই পড়বে সুবাহানুহানুবহান তাই করে গোটা নামাজ সুরা ফাতে ক্ষেত্রেও সুবহানো যখন হচ্ছে তখনও সুবাহান কিন্তু নামাজ মাফ নেই নামাজ মাফ নাই যে জানি না তো শিখি সপ্তাহ ধরে শিখি নামাজ মাফ না কোন মাফ নেই আমাদের ইসলামিক সেন্টার যারা নতুন মুসলিম হয় সাথে সাথে উজু শিখিয়ে দিয়ে সাঁতার কম পক্ষে যে শুরু হয় থেকে আর শেষ হয় কোথায় গিয়ে কিছুই জানো না বলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই বলতে থাকো তোমার নামাজ পড়ো নামাজ বাফ এটা কখনো বলা হয় না যে ঠিক আছে তারাইদ আছে হাদিস টিকে সহি তারপর তিনি হাকেম সাহি বলেছেন হাদিস ইমাম মুসলিমের শর্ত মাফিক। মানে বলিষ্ঠ সহিদ হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলেন যে সুরাফাতেহা পড়া যদিও নামাজের রুকুন ফরজ যারা সুরা ফাতেহা মুখস্থ রাখে যদি না পড়ে নামাজ হয় না বিস্তারিত আলোচনা এর পূর্বে হয়ে গেছে তারপরেও যেই ব্যক্তির সুরা ফাতেহা মুখস্ত নেই তার জন্য অপারগ অবস্থায় এই সুরাফাতেহার ফরজ তার কাঁত থেকে নেমে যান তার উপর সুরাফাতে ফরজ নেই বুঝলেন কথা আমার একজন লোক সুরাফাতেহা পারে না মুখস্ত নেই তাহলে মুখস্থ নেই আর মুখস্ত করার এখনো সময় পাই যে নেই আর মুখস্ত একজন তোমাকে আজকে মুখস্ত করার চেষ্টা করো আজকে না হলে কালকে একদিন আল্লাহ একদিন দিন তিন দিন ছাড়বেন কিন্তু এক সপ্তাহ চলে গেল আর সুরাফাতে মুখস্ত তো সুবাহ আলহামদুল্লা নামাজ হবে না এখানে হবে না কিন্তু আজকেই নামাজ ধরেছে হ্যাঁ ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ মাফ করবেন একদিন দুদিন তিন দিন ঠিক আছে লাগে ঠিক আছে তিন দিন সময় যুক্তি তো আছে সুতরাং কোনো সময় এরকম মনে করবেন না যে আমার মুখস্থ নেই দুরুদ থাকলো মাস মাস বছর চলে গেলো মুখস্থ নেই আমার আত্মা হিয়া আত্মা শাহু চলো মাস কে মাস চলে গেল অথচগুলো রুকুন নামাজে মুখস্থ নেই সুরা ফাতেহা মুখস্ত নেই তসবির আর চললো এক সপ্তাহ পার হয়ে চলে যাচ্ছে মাস পার চলে যাচ্ছে না আল্লাহ মাফ করবেন এই ক্ষেত্রে কোন কাজে অপারগ হয় তখন সেটা মাফ হয়ে যায় এটা শরীয়তের একটা কায়দা মনে রাখবে যখন কোন কাজে অপারোগ হয় তখন সেটা মাফ হয়ে যায় দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নয় কিন্তু যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অপারোগ হয় পারে না তাহলে দাঁড়ানো মাফ বসেও নামাজ পড়তে পারে না তো বসাটাও মাফ শুই নামাজ পড়ে না বেঁধে রেখেছি কেউ বেঁধে রেখেছে নাজ করতে পারে না হইতে পারে নামাজ মাফ নাকি তাই নামাজ মাফ নাই কাপড় খারাপ আর আমাদের সাথে বেনামাজদের সবগুলির কাপড় খারাপ আমাদের দেশের বেনামাজিদের নামাজ না পড়ার অজুহাত হয়েছে কাপড় খারাপ আমি এজন্য মাঝে মাঝে বলি যে মহিলাদের তো এক সপ্তাহ খারাপ থাকে আর বেনামাজিদের সারা জীবনই খারাপ থাকে এরা সারা জীবনই না পাক থাকে না যদি কারো কাপড় কাপড় খারাপ থাকে তাহলে সে পাক হতে অপারগ যদি হয় পানি নেই कपड़ खराब आमज पड़ब ना पड़ बाड़ी गए चल रहे जो आसन मागरीब एक साथी गिबो रात चलो ना चलोना সুতরাং কোথাও গিয়ে মেহমান বাড়ি আমার মামা এলাকার রাস্ত মামা গরু চুরি হয়েছে বাংলাদেশ খুঁজতে গিয়েছিল বর্ডার পারে আমার বর্ডার বাড়ি ছিল আমাদের তে এসছে গরু চুরি হলে ওপারে নিয়ে গিয়ে আবার গরুর চোরগুলো রাখে আর ওইগুলো আবার বিক্রি করে पंच गुरु देखिए प्रशासन आश्रय किए बस जी चोर शेयर आरोप दरगा पुलिस किच्छु हा बु तो है तो? जी तो कथा पा बेनमजी देर हिदायत कर बेनमी अवस्था थे कल्ला पा नजार देना कारण क्या मतलब प्रथम प्रश्न हम नाम्पर्भर মুসলিমদের যাদের তৌহিদ ঠিক আছে শির কুহরিতে শিরকুহরী থাকে তাহলে ওখানে শেষ আর নামাজের প্রশ্ন করবেন বাবা শির কুহরি জাহান নামের হকদার হয়ে গেল করিম সাল্লা সাল্লাম বলেছেন এজা আমার তো কুমবে আমরিন তোমাদেরকে যদি কোন নির্দেশ দান করি তাহলে যথা যথাসাধ্য তোমরা তা পালন কর আপনার সাধ্যে যতটা আছে ততটা করবেন আপনার কাছে কাপড় আছে কিন্তু না পাক না পাকড়ই নামাজ পড়ত নামাজ বিলম্ব করা তাকিয়ে আছে শেষ গেলে আমরা হামলা করবো একদল ওখানে দাঁড়িয়ে পাহাড় আরেক দল নামাজ পড়ছে এক টাকা দুই টাকা থইল আরেক দল আসলো এই দল গেলো সামনে দাঁড়াইলো দু আরেক দলকে নিয়ে নবী করিম সাল্লা নামাজ পড়ছেন যুদ্ধের নামাজ নেই नमज मागरेपड़ी दुश्मन कपड़ खराब शर खे पानी कर बदलान पानी नहीं कपड़ पाक अवस्था फत मस्ता तुम कुरानी जोरा आल्ला के भय तुम्हारे क्षमत आल्ला भय करो শেষ করতে পারছেন না দানিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাড়ে সারাই রুকু করতে পারছেন না সাড়ে চোখের কিবলামুখী হতে পারছেন না টাইম পার হয়ে চলে যাচ্ছে না থামছে না করতে দিচ্ছে তাও হয়তো হচ্ছে না বা সূর্য উঠতে যাচ্ছে আর গাড়ি থামাতে পারছেন না আপনি আপনার হাতে নেই গাড়ির কন্ট্রোল তাহলে আপনি ওই অবস্থায় কিবলার উল্টো দিকে ফাত্তা কর্লাহ মাস্তা যথা সত্য আল্লাহকে ভয় করে টাইমে নামাজ বলছিলাম যেসব ভাইরা এখনো বেশ কিছু জিনিস মুখস্থ রাখেন না যেগুলি নামাজের মধ্যে বলা ফরো নামাজ মাফ নেই নামাজ সময় পড়ে যেতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি মুখস্ত করার চেষ্টা করতে হবে এই হাদিস প্রমাণ করে এই হাদিস আরো প্রমাণ করে যে এই বাক্যগুলি কত ফজিল্পূর্ণ সুবহান সবচেয়ে প্রিয় বাণী নবী করিম সাল্লামের কাছে চারটি বলেছেন হ্যাঁ হাবুল কালাম আর বাকি কি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার चेस्टा करते कम पक्ष सुराफातिहा पड़ा सुन्न और सोराफातिहा फरज लुकुन सूतरा सोराफातिहागे मुखस्त कर ढुकुर তসবি শেজদার তসবি আগে মুখস্ত করবেন আত্মহাত আগে মুখস্থ করবেন দরদ মুখস্ত করবেন তারপর তখন সানা মুখস্থ করেন আর অন্যান্য যে যেসব আছে মুখস্ত করেন সালাম ফেরার পরে যে সব জিকির আজকার তারপরে মুখস্ত করেন এমন নয় যে আগেই সালামের পরে যেসব দোয়া পড়েন ওইগুলো করা শুরু করেছেন ভুল তালিকা যেটা প্রথম বেশি গুরুত্বপূর্ণ সেখান থেকে শুরু করতে আপনাকে এইরকম ইসলামের দাওয়াতের ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনার বাড়িতে ইসলামিক পরিবার তৈরি করার ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে আপনার স্ত্রী নামাজ পড়েন আর ওকে আপনি পর্দার কথা শিখেছেন নামাজ মুসলমান আপনাকে দেখতে হবে যে কোন রোগ গুলি আছে কোন কোন ত্রুটি গুলি আছে আর সবচেয়ে বড় ত্রুটি কি কি সেসব ত্রুটি থেকে শুরু করতে হবে একজন লোক দাড়ি রাখেনা বা একজন লোক সিগারেট পান করছে আর নামাজ পড়েনা আপনি আগেই সিগারেটের কথা তুলে ধরবেন না এটা তালিকা না একটা বুড়ো মানুষ এসছে দাড়ি নাই প্রাইজটা নিতে এসছে তো সাথে সাথে বলছে যে দাড়িটা রাখেন না কেন না এটা ইসলামের তালিকা আমি আমার ছাত্রদের বহু ছাত্র এখানে আস্তে আস্তে নিজে দাঁড়িয়ে রেখেছি বড় বড় পাপের মধ্যে মজুদ আছে এর আকি দাঁড়িয়ে সংশোধন ভাই এর পর করে জবাবদাহির কথা এখনো এই ক্ষেত্রে সে গাফিল হয়ে আছে হালাল হারাল এখনো বুঝেনি হ্যাঁ তহিদ সমৃতি না আল্লাহ ফাকরুলের সম্পর্কে জানেন মজবুত হয়ে যাবে তখন তাকে দাঁড়িয়ে রাখতে বলতে হবে আর প্রয়োজনে তখন বলতে হবে আর ভাই এখানে দাঁড়িয়ে রেখেছে একজন আমি লিফ্টে নামছি কিছুদিন কথা লিফ্টে নামছি নিয়মিত দাশ আছে কিন্তু অনেকদিন দেখে দিন আসছে নিয়মিত দাড়ি রাখেন আর ওর সাথে বাকি যেগুলো আছে সবগুলি দাঁড়িয়ে তা আমি একটু রসিকতা করে বললাম কি ব্যাপারই শুধু এরকম কেন বাকি দাড়ি কেন এরকম এ শুধু এই কথা বলেছি পরের সপ্তাহ থেকে দাঁড়িয়ে হয়তো আছেও আছে না হাসতে হাসতে বলেছে সবাই হেসে উঠেছে যে সবগুলি একরকম হইতে না একজন কেন ব্যতিক্রম শুধু বলেছি আসল অন্তরকে আল্লাহর দিকে ধাবিত করতে হবে পরকালমুখী করতে হবে জবাব দেয়িগারেট আর হারাম খেয়ে আল্লাহ জিজ্ঞাসা করি যে তুমি এই হারামটা কেন খেয়েছিলে কি জবাব দেব যথেষ্ট তার হৃদায়তের জন্য ইসলাম সংশোধনের জন্য সে আসে আমাদের হাদিসের দিকে আবু কাতাদা রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত বলছেন তিনি বর্ণিত সাহাবি তিনি বলছেন রসুল আমাদেরকে নামাজ পড়াইতেন আমাদেরকে নামাজ পড়াতেন ইসাল্লি মানে নিজে নামাজ পড়তেন্লিরা মানে নামাজ পড়াইতেন জাহাবা মানে যাওয়া তাই না আর জাহাবাল্লাহ বেনি মানে নিয়ে যাওয়া দেখলেন ওই পরে যে বেসছে বাটা সেই নিয়ে যাওয়া অর্থে মানে যাওয়া বুঝলেন আর আসরে তেলাফ করতেন পাঠ করতেন ফির রাখা তাই উলাই প্রথম দুই রাখা তে বেফাতে সুরা ফাতে হা সুরা আর দুটি সুরা তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে सब चेमारूरा सुरारा बड़सूराा केटे कि गोटा सुरा पड़ा उत्तम बुजल मेहार अतरिक्त संयोजन करा, करा। माना मिलानो आय मिलान हु ना কিছু অংশ মিলান বড় সুরা সন্নাথ তবে এই ক্ষেত্রে সোননাথের ক্ষেত্রে কাফেরুন মিলান এটা হলো একটা নামাজের তরিকা আর একটা তরিকা যে ফাতিহার সাথে সুরাফা কারন থেকে পড়লেন মাহিজাম আয়তুল কুরসি থেকে পড়লেন আয়াত আহিয়া নার কখনো কখনো জোহর আসরীয় একটি করে আয়াত শোনাতেন মানে কোনো কোন আয়াত শোনা যেত বোঝা যেত যে কোন সুরা বা কোন আয়াত পড়ছে এর দ্বারাও স্পষ্ট হইল যে জোহর আসরের কেরাত বা মনে মনে কেরাত মানে এই না যে নয় পাশের লোক কিছু শুনতেই পাবে না যে কি পড়ছেন না পড়ছেন না এক একটু শুনতে পাবে। আর এই এই আমল আছে। খেয়াল করবেন ভালো করে এমামদেরকে বাজার যারা একটু দিন বুঝে দিনের মাস্লা মাসাইল বুঝে আলহামদুলিল্লাহ হব আলম যে পড়ছে আর রহমান পড়ছে বুঝতে পারবে মাঝে মাঝে বুঝতে পারবে আর মনে মনে এত পারে না আপনার মুখ নড়ছে না নড়ছে না কিছু বোঝা যায় না এটা সন্ন্যদি তরি কেনাই সন্নদিক আছে এটা উলা আর নবী প্রথম রাকাত লম্বা করতেন দ্বিতীয় রাকাতের তুলনায় चार विशिष्ट नाम रुका। दुग, दुग, सुरा मिलानो आना प्रथम रखा तो सराफातर सुरा मिलानो और द्वित रखा सुराफातर सुरा मिलानो आया मिलानो आरोप द्वित रखा प्रथम रखा के क्या लम्बा कराशोन्द যাতে করে এখনো যারা মসজিদে পৌঁছিতে পারেনি কেউ বাথরুমে আছে কেউ বাড়ি থেকে আসছে কেউ কাজ ছেড়ে আসছে মসজিদের বাথবা মসজিদ এখন লাগতে যাচ্ছে তারা নামাজটা পেয়ে যায় প্রথম রাখাতটা লম্বা করে নামাজ পেয়ে যাবে প্রথম রাখাতটাই পেয়ে যাবে আর যদি প্রথম রাখাত সংক্ষেপ করে দেন দ্বিতীয় রাখাতের মতো তাহলে এমন সংক্ষেপ হয়ে যাবে যে এক রাখাত গেল বাড়ি থেকে বেড়েছে বাথরুম থেকে বেড়েছে আসতে ও প্রথম রাখাত চলেই গেল অথচ কাছে আছে প্রথম রাখাতটাকে লম্বা করতে মোটা মোটামুটি দ্বিতীয় দ্বিগুণ করতে হয় তাহলে শেষ দুই রাখাতে সুদূসরা পড়ায় যথেষ্ট সুদূ সুরা ফাথিয়া পড়া যথেষ্ট কিন্তু শেষ দুই রাখাতে এর অতিরিক্ত পড়া জায়জ আছে কিনা বা সন্ন্যত কিনা মাঝে মধ্যে नाम तरीका शेष दूर शुदू सुरफाते पढ़ा निश्चित हादीस बखारि मुस्लिम प्रमाण कर तब क्या मिलते हैं एक क्षेत्र रही অর্ধেক করে মানে আধা আদে অর্ধেক হইত পরিমাণটা প্রথম দুই রাখাতে যতটা দাঁড়িয়ে থাকতেন তার অর্ধেক সময় দাঁড়িয়ে থাকতেন করতেন শেষ দুই রাখাতে অরুপামা ইতালের অর্ধেক করতেন তাহলে প্রথম দুই টাকাতে ধরেন যদি হালা তা হাদিসা সুরাই বুরুজ আলা এগুলি যদি পড়ে থাকেন সুরা ফাতেহার সাথে তাহলে দ্বিতীয় না তৃতীয় চতুর্থ রাখাতে তাহলে সুরা ফাতেহার সাথে সুরায় তিন মুসলিমের হাদিসের ফাফি হাতে সুন এ হাদিস স্পষ্ট দলিল যে শেষ দুই রাখাতে চার রাখা বিশিষ্ট নামাজ শেষ দুই রাখাতে ফাতেহার ওপর অতিরিক্ত পড়া কিছু নাই কখনো তাদের একজন হচ্ছেন প্রথম খালিফা তাদের অন্যতম সাফি আর এটা হচ্ছে একটি মত যে শেষ দুই ডাক্তেও সুরা ফাতেহার সাথে সুরা অথবা আয়াত মেলানো সুন্নত আমি যে কথাটি বললাম ওই কথাটি ভাস্যকার বলছেন কুলতুল্লা আল্লাহ কোরআনে বাদ আল ফাতে বাদিল আহওয়াল কখনো কখনো পড়া সব সময় না। নিয়ম বানিয়ে নেবেন না শেষ দুই রাখাতে সুরা ফাতেহার সাথে সুরা মেলানো বরং কখনো কখনো পড়বে যাতে করে দুই রকমেরই সন্ন্যতের উপর আমল হয়ে যায় رضي الله الله قال من যে বিষয়টি এখন আলোচনা হল তার বর্ণিত अल कदर मान अनुमान अंदाज लगा अनुमान करतम सुरा तो जा कत की पढ़च ना पढ़चन तईना अनुमान करतम सुर गी मोटामुटी पड़े তার পরিমাণ হয়তো এইরকম অনুমান করতাম কোন রাখাত প্রথম দুই রাখাতে অফিল ওখরাই আইন আর শেষ দুই রাখাতে কাদরা নিস এর অর্ধেক অনুমান করতাম তাহলে সুরায়ে সাজাতে দুই রুকু আছে এই তো গত সপ্তাহের কারণুগুলি পরবর্তীতে হয়েছে আর এখানকার যে আরবি কোরআনগুলো ওই কোরআনগুলি তো ওই রুকুগুলিকে ওই জন্য রাখা হয়নি কারণ সাহেব আমল থেকে না পরবর্তীতে মানুষের সুবিধার্থে যে একটা স্টপেজ বুঝলো রুকুর এই জন্য করা হয়েছে আসলে একেবারে যে নিস তাই ওই রকমই রুকু মানে সুবিধার্থে যে বুঝলে অনুমান করলো যে কতটা এতে হইল এই জন্য আসলে রুকুগুলি নির্ধারণ করেছেন কিছু আলিমরা মালকেরা তো যাই হোক বলছেন যে শেষ দুই রাখাতে এর অর্ধেক পড়তেন তাহলে সুরায় সাজদার অর্ধেক পড়া তার মানে বুরুজ। বুরুজ কম্পকেশ্বরা তাই না সুরায় ফর এই মিনাল সুরা মতিল কাদিল ওখর জোহর আর আসরের প্রথম দুই রাখাতে কেমন পড়তেন বলছেন যে জোহরের শেষ দুই রাখাতে যত লম্বা কেরাত হইতো তেমনই হয়তো আসরের প্রথম দুই রাখাতে আসারের নামাজ তৃতীয় আর চতুর্থ রাখাত শেষ দুই রাকাত। শেষ দুই রাখাতে যে কেরাত হতো ওই রকম পরিমাণ কেরাত হতো আসারের নামাজ প্রথম দুই টাকাতে আলার নিস আর আসরের শেষ দুই রাখাতে এর অর্ধেক হইতো আসরের শেষ রাখাতেও যদি সুরা গুরুজের অর্ধেক হয় তাহলে সুরা তি সুরায় কারিয়া সুরায় তাক এরকম তাহলে এই হাদিস করে যে চার রাখা বিশিষ্ট নামাজে বা তিন রাখাত বিশিষ্ট নামাজে তৃতীয় চতুর্থ রাখাতে সুরা ফাতে সাথে অন্য সুরা মেলানো সন্ন্যত মাঝে মাঝে সন্ন্যত আমল করবেন বিশেষ করে যখন সময় পাবেন অথবা আপনি মামতি করছেন বা একা নামাজ পড়ছেন তাই না আজ কাল কারো পড়ার সলমান তিনি বর্ণনা করছেন যে কাল কানা ফলানুন অমক ব্যক্তি নাম বলেনি এর নামের কথা ভাষ্যকারজন উল্লেখ করেছেন মসজিদ নবির তাব জামানা একজন ইমাম ছিলেন সালমা সালমা। তিনি এভাবে নামাজ পড়তেন বলছেন কানা ফুলান অমক ব্যক্তি ইতিল জোহর জোহরের প্রথম দুই রাখাত পড়ে লম্বা করে বিভক্তাল কাকে বলে শে হ্যাঁ জানেন সুরায় হুজরাত থেকে যদি এক একটু রয়েছে এই ব্যাপারে কিন্তু এটা সবচাইতে সহি মত সুরায় হুজরাত থেকে শুরু করে সুরায় হুজরাত কোন পাড়ায় আছে 26 পরে আছে ছবি পরে ছাব্বিশ পরে শেষ থেকে শুরু করে হয় মুফাসসাল ফাসাল এ ফাসাল মানে পৃথক পৃথক করা জুদা জুদা করা আলাদা আলাদা করা কেন মুফাসাল বলা হলো। এই জন্য মুফাসাল বলা হয়েছে যে এই সুরাগুলির আয়াতগুলি ছোট ছোট বা লোক লক্ষ্য করে দেখবেন গোটা কোরআনে সাথে ছোট ছোট আয়াত তখন তো রে তার আগেরগুলি গুলি দেখেন বড় লম্বা লম্বা আয়াত রয়েছে আরো আরো সুরাই বিভক্ত লম্বা সুরা তেওয়ালে মুফাসল মুফাসল কিন্তু লম্বা লম্বা সুরা আর ওয়াসাতে মুফাসল হচ্ছে সুরায় पेश कराभ नहीं सूतर आनुमानिक एका थी सुरा दुहा शुरू करके छोट छोटागुली रही है केसार এই তেবেন এই সুরা গুলি পড়তেন ওয়াফিল এসাই এসাই পড়তেন ওয়াসাতে মুফাসল ওয়াসাতে মুফাসল কোনখান থেকে বললাম থেকে শুরু করে আবু আল্লাহ তালানো শুনতে পেলেন সাহাবি বর্ণনা করছেন তাবেই সোলেমান বিন ইয়াসার বড় ফকি ছিলেন আলেম ছিলেন তিনি আবুহাররা বললেন তখন মাদিনের চাইতে মানে এই তরিকায় নামাজ পড়তো বা পড়াচ্ছে তার মানে যে নামাজের সন্ন্যতি নামাজ পড়াচ্ছে তাই না সন্নতি নামাজ তাহলে এই হাদিসের আলোকে হচ্ছে মাগরে ছোট ছোট সুরা পড়া আর কি বলছে লম্বা সুরা পড়া কিন্তু এটা সব সময় নাই এটা অধিকাংশ সময় সব সময় কেশারে মফাসাল মাগরেবে ছোট ছোট সুরা পড়া একবার সব কন্টিনিউ ছোট সুরা ছাড়া বড় সুরা পড়বেই না এটা পরবর্তীতে শুরু হয়েছে অমাইয়াদের যুগে আমল ছিল তখন শুরু হয়েছে তারপরে শুরু হয়েছে তাড়াতাড়ি করে মা গরিবটা সারা মা গরিবের নামাজের সময় কম যেমন আজানো সাঁতে সাথে একামত আর উজু খানাতে থাকলে এসে জামাত পাবেন না এটা সুন্দর তরি কে মা নামাজের সময় যতই সংখ্যক থাক তারপর এক ঘন্টা আছে আপনাকে এক ঘন্টা লেট করতে বলছেন দশ মিনিট লেট করে যদিও এই হাদিস আছে এই জন্য বললাম যে আরো হাদিস আছে তা শোনায় নিম সাল্লা কখনো কখনো বড় সুরা পড়তেন কখনো কখনো বড় সুরা পড়তেন এমাম ইবিন আবদুলবার বলছেন যে রবি বর্ণিত হয়েছে ছোট পড়েছেন মাঝারিও পড়েছেন আর বড়ও পড়েছেন ওয়াখান ছোট সুরাও পড়তেন আর মধ্যম সুরাও পড়তেন আর বড় সুরাও পড়তেন একটি হাদিস আর দেখা যাক যাতে স্পষ্ট আরো হবে যে মাগরে নবী বড় সুরা পড়েছেন হাদিস ওয়ান জোবাইজি আল্লাহন কালসামে তো রাস্তা এক রা অফিলিত্তুর মত আলে छोट छोट आय अवश्य पंचाश आय ठीक लम्बा सुरा बैर देख पृष्टा मस्जिद आलमदी डायरेक्टर नामान देखें मागरेब माझेमा शुरू करा सुरा न সুরাও মাঝে মাঝে মানে যারা শুধু শেম্পুল এলম না তারা মনে করে যে ছোট সুরা পড়ে তাড়াতাড়ি মাগাদে বিশাল হ্যাঁ আড়াই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠায় যে কোরআন যে নরমাল কোরআন আছে তাতে আড়াই পৃষ্ঠা হচ্ছে সুরায় তুর সম্পর্কে একটা হাদিস দেখা যাক ওয়ান থেকে বর্ণিত যে রসুল্লাহরের সলাতে জুমার দিনে কি পড়তেন সুরায় সাজা যে সুরার নাম হচ্ছে আচ্ছা সুরার নামগুলি এইভাবে বলা সাহাবাহামদের জামানায় ওইভাবে শুরু হয় যেভাবে সংক্ষেপের নাম বলা হচ্ছে যেমন সুরে বানি সরা সুরায় এইভাবে সাহাবাইকে আমরা বলার যে প্রচলন শুরু করেছিলাম এরকম বলতেন না এটা আপনাদের জন্য অনেক নতুন লাগবে কিন্তু এটা ভালো জ্ঞানের কথা কারণ এটা জেনে রাখা ভালো জিনিস দেখেন তার যদি তাই হইতো যে সুরায় সাজদাকে সুরায় সাজদা সাহাবিরা বলতেন তো আবু রাজি আল্লাহ কেন বলবেন আলিবাম তানজিল সাজদা এত লম্বা কেন বলবেন তিনি বলতেন সুর সাজদা পাঠ করতেন আর সুরা দাহার পাঠ করতে সুরা দাহার না বলছেন ওহাল আতা আল ইনসান পড়তেন আপনার মত করে সুরা নামটা বলতে পারতেন না অবশ্যই পারতেনা আল্লাহ ওই সুরা যে সুরাতে গাভীর ঘটনা আছে এরকম বলতেন পরবর্তী লোকেরা দেখলো এত লম্বা করে আমরা তো বলতে পারবো না আর ওয়ান তো পারবেই না বাংলায় এমন সুরা যে সুরাতে নারীদের মহিলাদের হুকুম আহকাম বিধি বিধান আছে এত লম্ব করে বলা মুশকিল জন্য চলো সংক্ষেপ করে দাও সুরাই মেসা সুরাত সর্বদা করতেন তবে বুখারী মুসলিমের সর্বদা করতেন এই কথাটি নেই তাবরানিতে सर्वदा करतेंदिलयो क्या कर सर्वदाई लोक नियमित इसलमिक सेंटर आजे माधे जुमार दिन ओके देखी কিন্তু নিয়মিত আসে বেশ কিছুদিন ধরে আসে তখন বলি এই লোক তো নিয়মিত আসে বলছে বলছেন না সর্বদা আসে বলছেন না আপনার কথা না কথা মিথ্যা নাই কিন্তু যেহেতু অধিকাংশ সময় আসে প্রায় দাসগুলিতে আসে হয়তো কোন সময় হয়তো সোমবার আসলো না বা মঙ্গলবার আসলো না বুধবার আসলো না বা বৃহস্পতিবার আসলো না শুক্রবারও কোনো সপ্তাহে হয়তো আসলো না কিন্তু প্রায় আসে এই বলা হয় যে লোকটা সব সবসময় আসে কথা আপনার মিথ্যা না লীল আকুকমুল কুল धिकाश के अनेक समय कुल्त करना शुद्ध आर् भाषार ही कथाई प्रत्येक भाषा का प्रयोग कखो कख अन्न सुराओ पड़े तब अदिक समय सजदा प्रथम रखाते द्वितीय दहार पढ़ाई सुन्नत जो सुन्नदी आजकल प्राय मरे गृत सुन्नत যে সৈন্যদকে জীবিত করা উচিত এই সুন্নতকে জীবিত করতে গিয়ে এক শ্রেণীর লোকেরা সুন্নত জীবিত না করে সৌন্নত কাজ করে নবীরা কাতে আর দ্বিতীয়টা কে পুরসার শেষ করেছেন কি কিছু অংশ অথবা ভাষ্যকার ওই ওদের ওই সন্ন্যতের খেলাফরিকাগুলি কয়েক তরিকা এখানে উল্লেখ করেছেন অথচ সৌদি আরবের অবস্থা লিখছেন তিনি মক্কায় বসে লিখেছেন ভাষ্য আছে থেকে কিছু অংশ পড়লো দ্বিতীয় রাখাতে মনে করলো যে সৈন্য তাদের হল হলো না কিছু আছে আবার কি করে অবাদমি আক্রাউ সি সালাত জুমা আছে না এই জুমাতে আর আগামী জুমাতে করতে গিয়ে সন্নতের খেলাফ কাজ হচ্ছে আর কিছু লোকের আবার আরো ইতিহাস করে কিছু মামা আজ আমি জুমাল সুরাতফিথি সুর জুমার দিনে সুরা জুমা পড়ে প্রথম রাখাতে আর সুরা মোনাফি পড়ে কেন কির আলী নাসমিল জুমা জুমার দিন স্মরণ করবার জন্য এটাও তো শুননাথ নবেননি জুমাতে সয়ামিন আর কোন সুরা কাহাপ এমনি পড়েন কিন্তু ফজর নামাজে সুরা কাহ পড়া এটা মানুষ ভেবে নিবে যে সুরা কাহাপড়া মনে হয় নামাজের শূন্য দাস হলে সুন্নত তো এগুলি হচ্ছে হাজা কুল্লুহ মিনতিল কানি বানানোর তরিকা এগুলো নবী নয়। সন্নত হচ্ছে আর দাহার দ্বিতীয় রাখাতের পুরোটাই পড়েছেন আপনি মোক্তাদিদের মাঝে মাঝে একটু দেন হালকা দর্শ দেন বক্তব্য রাখেন যে এটা নবী সাল্লামের সন্নত বৃহস্পতিবার রাত্রে ইসান নামাজে নামাজ একটা দর্শ দিয়ে দেন যে নামাজে যদি আপনি শুরু করেন্না হইলে দিনে যদি ওইখানে ফজর পড়তে যায় তাহলে বড় লম্বা সময় লাগে যায় অন্য জায়গায় কেটে যাবে মনাফিক চরিত্রের মানুষ যারা যারা হালকা নামাজ পছন্দ করে তারা কেটে যাক অসুবিধা রেখেছে আপনি শূন্য তোমাদের কামল করে মাঝে মধ্যে সময় করিয়েন না সবসময় করা অনেক সময় মানুষের জন্য কষ্ট সবসময় না করে অন্যাগুলি আল্লাহ আকরবুল্লা আলম যেন করা আমাদের আমল করা তৌফিক দান করেন্লাহাল্লামের হাদিস মোতাবেক আমাদের চলার তৌফিক দান করেন আল্লাহাক আমাদের বালা মুসিবত যেন দূর করেন আমাদের ব্যক্তি জীবনের বালা মুসিবত পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেসব বিপদ আপদ রয়েছে মুসলিম জীবনে আল্লাহাক সেগুলি থেকে আমাদেরকে যেন হেফাজতে রাখেন আল্লাহাক জালেমদের জুলুম থেকে আমাদেরকে উম্মাতে মুসলমাকে যেন রক্ষা করেন আল্লাহাক জালমদেরকে দান করেন আল্লাহ রক্ষা করেন আল্লাহ পাকুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে দান আল্লাহাকেন আল্লাপাকের কাছে যে যেসব ভাইরা অসুস্থ রয়েছেন আল্লাহাক যেসব ভাইরা কাজ কাম ছাড়া রয়েছে বিনা কাজে বসে আছে কাজ পাচ্ছেন আল্লাহপাক তাদের যেন হালাল রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ পাক আমাদের হালালে যেন বরকত দান করেন হারাম থেকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখেরাতে সুখী করেন সকল ভাইদেরকে যারা এখানে বিশেষ করে হাজির হয়েছেন জন্মতুফির দোষদান করেন সুলহান রব্বেকার ইজাতম মেসেফুন ওসালাম আলমর সলিম আলহামদুলিল্লাহ